কাশ্মীরে ও গুজরাটে যেভাবে তারা মুসলিমদেরকে পিটিয়ে মারছে মা ধর্ষণ করছে বাংলাদেশেও তারা একই বর্বরতা শুরু করতে চায় বিভিন্নভাবে তারা তাদের এই শয়তানি চক্রান্তের কথা জানান দিচ্ছে সম্প্রতি তারা একটি মুভি রিলিজ করতে যাচ্ছে যেখানে বাংলাদেশকে দেখানো হয়েছে সন্ত্রাস ও জঙ্গিবাদের আড্ডা হিসেবে আর এই দেশকে জঙ্গিবাদের হাত থেকে মুক্ত করতে এগিয়ে এসেছে মালাউন কমান্ডো নায়ক দেব ছবির ট্রেইলারে জঙ্গিবাদের নিদর্শন হিসেবে দেখানো হয়েছে কালেমাই তৈবা লেখা পতাকা এর মাধ্যমে তারা মূলত খোদ ইসলামকেই জঙ্গিবাদ এবং মুসলিমদেরকে জঙ্গি সন্ত্রাসী হিসেবে তুলে ধরার প্রয়াস পেয়েছে আর এই দেশ থেকে ইসলাম ও মুসলিমদেরকে উৎখাত করতে তারা কমান্ডো পাঠানোর দিকে ইঙ্গিত করছে এই শয়তানে দেখুন ভারতের জঙ্গি সংগঠন আর পুরো ভারতে হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়ন করছে বাংলাদেশে তারা আর এস এস এর আদলে গড়ে তুলেছে আরেকটি শক্তিশালী জঙ্গি সংগঠন ইস্কন এই মালাওয়ান শয়তানরা ভালো করেই জানে বাংলার মাটিতে রামরাজত্ব প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা হবে জিহাদ ফি সাবি যখনই তারা রামরাজত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে মাঠে নামবে ও মহর সিংহরাও গর্জে উঠবে তাদের রামরাজত্ব প্রতিষ্ঠার স্বপ্ন ধুলোয় মিশিয়ে দেবে তাই তারা মিডিয়ার মাধ্যমে জিহাদ বিরোধী অপপ্রচার চালাচ্ছে নাটক মুভি ইত্যাদির মাধ্যমে খোদ মুসলিমদেরকে জিহাদ বিমুখ করার চেষ্টা করছে যাতে তাদের রামরাজত্ব প্রতিষ্ঠার পথ সুগম হয় মুসলিকরা যতই আসফলন করুক যতই নাটক মুভি বানিয়ে মুসলিমদেরকে জিহাদ ফি ইল্লাহ থেকে সরানোর চেষ্টা করুক ইনশাআল্লাহ তাদের রামরাজত্ব প্রতিষ্ঠার এই দিবাস্বপ্ন কখনোই পূরণ হবে না বরং তাদের এই অপচেষ্টা রসরুল্লাহ সল্লাহ আলী ওসাল্লামের প্রতিশ্রুত গাজবতুল হিন্দকেই ত্বরান্বিত করবে আর মমিন ও মুশিকদের এই মহাযুদ্ধে আল্লাহর ইচ্ছায় মুসলিমরাই বিজয় হবে রসরুল্লাহ সল্লু আলী ওসাল্লাম ইরশাদ করেন লাইয়াক জুয়ানুম জয়েশ ইয়ফতার আলাইহিম হত্যাম মোগল লিলা বিশালি অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে আল্লাহ তালা সেই দলের যুদ্ধাদেরকে সফলতা দান করবেন এবং তারা হিন্দুস্তানের রাষ্ট্রপ্রধানদেরকে বেড়ে দিয়ে টেনে আনবে প্রিয় ভাই বোনেরা মুমিন ও মুশ্রিকদের এই লড়াইয়ে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াশাল্লামের প্রতিশ্রুত এই গাজওয়াত হিন্দে আপনি কোন পক্ষে থাকবেন আপনি যদি তাউহিদের শিবিরে থাকতে চান তবে আপনাকে এখন থেকে ইমানীয় আস্কের আজাদ গ্রহণ করতে হবে মুসলিম সমাজকে তার পতাকা তলে ঐক্যবদ্ধ করতে হবে ইস্কন সহ সকল হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে মুজিববাদের নামে এদেশে যে হিন্দুত্ববাদী চক্র গড়ে উঠেছে সেটির বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন আমিন ইয়া রব্বাল আলামিন।